TV bangla মানবতার সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার উপরে আলোচনা করছি তাকুয়ার গুরুত্ব সম্পর্কে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা পেশ করেছি তাকোয়ার গুরুত্ব যে অপরিসীম যেন তাকুয়াই সবকিছু পুরো রমজান মাসটাকে আল্লাহ আল্লাহর আলমিন তাকো অর্জনের মাধ্যম করেছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকুয়া কত গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যে হালতা দ্রুন জাননা তোমরা কি জানো যে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে তাকু আল্লাহ ও হসনুল হুলকে আল্লাহ ভীতি এবং সচ্চরিত্র এই দুইটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি তাকওয়াশীল হবে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন আর তাকুয়া যার যত বেশি হবে সে তত আগে জান্নাত প্রবেশ করবে বহাল তাদ্রুন তোমরা কি জানো যে কোন জিনিসে মানুষকে বেশি বেশি জাহান্না মেনে যাবে আল আজ আফান দুইটা ছিদ্র পথ আলফামু ও আল একটা হলো মুখ আর একটি হলো লজ্জায় স্থান এই দুইটি ছিদ্র মানুষকে বেশি বেশি জাহান্নায় প্রবেশ করাবে হাদিসটি তিরিমিজিতে হাসান সনদে বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের একুশ পৃষ্ঠায় এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকো অর্জনের পথে আমাদেরকে অন্যতম দুইটা জিনিস বাধা দেবে সেটা হলো মুখমণ্ডল এবং লজ্জাস্থান অন্য জায়গাতে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার হবে আসমান্লাহুল জানা আমি তার জন্য জান্নাতের জামিনদার হব জিম্মাদার হব দুইটি জিনিস হলো মুখের এবং লজ্জাস্থানের মুখ এবং লজ্জায় স্থানে যে ব্যক্তি জিম্মানদারি নিবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেবেন তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া অবলম্বন করার জন্য এই দুইটা জিনিস অন্যতম আমাকে সংরক্ষণ করতে হবে যে ব্যক্তি সংরক্ষণ করবে সে ব্যক্তি তাকুয়াশীল হতে পারবে এবং জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে যে ব্যক্তি এই দুইটি ব্যাপারে মুখ এবং লজ্জাস্থান এই দুইটি ব্যাপারে যখন সে অলসতা করবে উদাসীন হবে ওই ব্যক্তিকে বেশি জাহার নামে নিয়ে যাবে সুতরাং এখানেও স্পষ্টভাবে ফোটে উঠল যে তাকোয়া অবলম্বনের কারণে বেশি বেশি জাননাতে প্রবেশ করবে তাহলে তাকোয়ার গুরুত্ব কত আর তাকোয়াটা থাকে কোথায় তাকোয়াটা থাকে বুকের মাঝে অর্থাৎ अंतर स्थान रसल सलम एक तीन बारुआ जार ये अंतर स्वच्छ थक हलो तकुआशील कारण हलो अन् हादीस बुझे परसलान একটি অংশ রয়েছে যদি এই অংশটি ভালো থাকে তাহলে পুরো শরীরটা তোমার সুস্থ থাকবে আর এই শরীরের মধ্যে যে টুকরা আছে শরীরের মধ্যে যে টুকরা বিদ্যমান আছে এই টুকরা যদি খারাপ থাকে ফাঁসাদাল জাসাদু করল তাহলে পুরো শরীরটাই আমার খারাপ থাকবে আমি যদি হাত দ্বারা লিখি আমি খারাপ লেখব আমি যদি এবার মস্তিষ্ক ব্রেন দ্বারা বিশ্লেষণ করি তাহলে খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা আসবে না আমি যদি পথে চলি যে পথ দিয়ে আমি চলবো কখনো ভালো পথে আমি চলতে পারব না কান দ্বারা আমি যা শুনবো তাই কখনো ভালো কিছু শুনবো না খারাপই শুনবো চোখ দ্বারা যখন দেখব দেখতে গেলেও যে ভালো জিনিস আমার চোখে পড়বে না কারণ মূল অন্তরটাই আমার নষ্ট হয়ে গেছে এটাই হলো তাকুয়া সুতরাং তাকুয়া এমন একটি জিনিস যা ধরাও যায় না দেখাও যায় না আমার অন্তরের ব্যাপার আপনি জানবেন না আপনার অন্তরের ব্যাপার আমি জানব না একজন মানুষকে চিনা যায় তাকোয়ার বলে তাকুয়া তো দেখা যায় না সুতরাং একজন আর কখনো ভৎস করব না ছোট করব না আমরা এখানে বলতে চেয়েছিলাম যে তাকুয়া হলো বুকের মাঝে আর এখান থেকে তাকুয়া উচ্ছারিত হয় যদি আমার অন্তরটা ভালো থাকে দেখা যাবে আমার চোখ ভালো কিছু দেখছে ভালো কিছু শুনছে এবং আমি হাত দ্বারা ভালো কিছু করছি মাথা দ্বারা ভালো কিছু বিশ্লেষণ করছি মুখ দ্বারা ভালো কথা বলছি ভালো পথে বলেন নিশ্চয় আল্লাহরব্বুল আলমিন দেখেন না তোমাদের সম্পদ দেখেন না তোমাদের চেহারা বরং আল্লাহরব্বুল আলমিন দেখেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমূল সমূহের দিকে তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেখানকার স্থান হলো তাকুয়ার আমরা যে তাকুয়াকে সেখানে স্থান না দিই তাহলে ওইটা হয়ে যাবে রিয়া সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার বিশ্লেষণ করতে গিয়ে বলছিলাম যে তাকুয়া হলো সবকিছুর মূল আপনি কিছু বুঝতে পাচ্ছেন না কি করবেন ঠিক পাচ্ছেন না এমত অবস্থা তো কি করবেন আল্লাহ বলছেন মন্দারগন তোমরা যদি তাকুয়া অবলম্বন করো ইয়াজ আল্লাহম ফুরকাফির আল্লাহ তোমাদের সঠিক বেঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করবেন শক্তি দান করবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। এখানেও বোঝা যাচ্ছে আমি দিশাহারা হয়ে গেছি কি সিদ্ধান্ত আমি নেব এই ক্ষেত্রে যদি আমি তাকে অবলম্বন করি একমাত্র আল্লাহকে ভয় করি এবং তারই উপরে যদি আমরা ভরসা করি তাহলে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারব ইয়ে যে আল্লাহ কুমফুর ক না আল্লাহ আমাদের মধ্যে সঠিক ব্যক্তিক হক বাতিলটা ফুটিয়ে তুলবেন সেটা জানার সুযোগ করে দিবেন। আর যদি পাপ করে থাকে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরান নাহাল একশো আঠাশ নম্বর আয়াতে আল্লা দিন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমেন তাদের সাথেই থাকেন যারা তাকুয়া অবলম্বন করে যারা আল্লাহকে ভয় করে এবং যারা মোহসেন তাক অবলম্বনের পরেই মোহসেন হওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার ভিত্তি খুঁজতে যায় দেখলাম যে তাকুয়া হলো সবকিছুর মূল যার কারণে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকুয়ার ব্যাপারে প্রথম কথা বলেছেন আর তাকুয়া কুল্লি সাইয় তাকুয়া হলো সব কিছুর মূল এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া ইন আনু অনুত্তকুল্ল হে ই মন্দরগণ তোমরা আল্লাহকে ভয় করো ও কোনো মাস স দেখেন এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে অবস্থান করো কোনো মমিন ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করবে না যারা তাকুয়াশীল ব্যক্তি যারা নমনীয় ব্যক্তি তাদের সাথে অবস্থান করবে আমরা আলোচনায় বুঝতে পারি তাকুয়া হলো শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আজকে আমরা তাকোয়া থেকে অনেক দূরে চলে গেছে। আমার মধ্যে ঢুকেছে রিয়া পাপ দেখছি পাপ করছি পাপের মধ্যে ডুবে থাকছি কিন্তু আল্লাহকে ভয় করি না আল্লাহ জান্নাতিন। তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে এগিয়ে যাও দ্রুত এগিয়ে যাও যে জান্নাতের পরিব্রাপ্তি আসমান থেকে জমিন পর্যন্ত যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি হয়েছে মুত্তাকিদের জন্য যেমন মোত্তাকিদের জন্য কোরআন নাজিল হয়েছে জান্নাত তৈরি হয়েছে মোত্তাকিদের জন্য সম্মানিত দর্শক মন্ডলী এখানে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ইসলামের মহা ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যম मानवतार कल्याण निश्चित मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल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 सम्मानित दर्शक मंडल एक फिर आसल আলোচনা করছিলাম তাকুয়ার দৃষ্টান্তর ব্যাপারে আমরা দেখব একজন নিচু স্ত্রীণীর ব্যক্তি অত্যন্ত অসহায় দরিদ্র ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়েছেন যেটা আমরা হাদিস থেকে পাই আল্লাহরব্বুল আলমিন মানুষকে কিভাবে মর্যাদা দেন তাকুয়া ছাড়া যে কোনো মর্যাদা নেই তা আমরা দেখতে পাই যেমনভাবে আমরা বেলাল রাজা লান হয়ে ইসলামের ইতিহাসে দেখতে পায় দেখতে একেবারে কুচ্ছিত চেহারাটা চ্যাপটা একেবারেই নিম্ন শ্রেণীর এক জাতি থেকে আসা এই বেলাল একেবারে হয়। একেবারে দরিদ্র তার কিছু নেই কিন্তু তাকুয়ার দিক থেকে বেলাল রাজা ছিলেন সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্তের অধিকারী আল্লাহ রাসুল মক্কা বিজয়ের দিনে মক্কা এসে বেলাল রাজা লহনকে ঘরের সাদের উপরে উঠতে বললেন কাবা ঘরের উপরে উঠে বেলাল আজান দিলেন এটা দেখে বলে দিল আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই আবু সুফিয়ান বলল যে আমি কিছু বলবো না আরেকজন বলল যে হাদাল মোহাম্মদ আসওয়াদ মুহাম্মাদ এই কালো কাকটিকে ছাড়া আর কাউকে পায়নি মোহাম্মদ কালো কাকটিকেই পেল কাবা ঘরের উপরে উঠে দিয়ে এই নিচু শ্রেণীর এক জাতিকে উঠিয়ে দিয়ে কাবা ঘরের মান নষ্ট করলো তার শ্রী কুরতুবি ষোলো নম্বর খণ্ডের দুইশো পৃষ্ঠায় এই বিস্তারিত আলোচনা এসেছে এই ঘটনা দেখেই অবসো পান বললো আমি কিছু বলবো না আমি কিছু বললেই মোহাম্মদের রব মোহাম্মদকে জানিয়ে দিবে সাল্লাম একজন ব্যক্তি কাবাঘরের উপরে উঠা মানে ব্যক্তি আর তাকে আজান দেওয়ার কথা বললেন বেলাল রাজা আল্লাহন ঘ যখন আজানের হাক হেকেছেন তখন বিশ্ব স্তব্ধ কাবা ঘরের স্বাদের উপরে দাঁড়িয়ে বেলালের আজান ধ্বনিত হচ্ছে বিশ্ব স্তব্ধ এমদাস করতে পারলেনকে ঘটনা গোপন নয় মানুষের মধ্যে পরস্পরের কোন ভেদাভেদ নেই সবাই আদমের সৃষ্টি এই দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে ইসলাম পেশ করল জনগণের সামনে এক অমুক বিধান আল্লাহ নাজিল করলেন হলো রসুল্লাহ আলি আসালাম সমস্ত মানুষকে ডেকে নিয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন এই আয়াতের মর্মর্থ বুঝিয়ে দিলেন ইন্না আক্রম ইন্দাল তিনি ভাষণে বললেন হে মানব মন্ডলী শুনে রাখো তোমাদের রব একজন তোমাদের পিতা একজন লাগিন আল্লাগিন এবংার সাদার উপর কালোর কোনো প্রাধান্য নাই ফাজ আজামগিন আলাগিন স্পষ্ট বলে দিলেন আরবের উপরে অনারবির অনারবের উপরে আরবির সাদার উপরে কালো কালোর উপরে সাদার কোন তুরাব আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এই বক্তব্য যখন দিয়ে দিলেন তখন সাহাবিদের মাঝে ফুটে উঠল এটাই যে বেলাল রাজা আল্লাহ তিনি তাকুয়ার দিক থেকে কত অগ্রগামী আল্লাহর পক্ষ থেকে সরাসরি আয়াত নাজিল হয়ে গেল এবং আল্লা বলে ব্যক্তি সেই যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো একটি নিম্ন শ্রেণীর জাতি দাস গুলাম দেখতে চ্যাপটা কুচ্ছিত তিনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তাকুয়াশীল হয়ে গেলেন কিভাবে মুসলিমদের দৃষ্টান্ত এটাই রাষ্ট্রপতির ঝাড়ুদার যদি ওই দেশের প্রধানের ঝাড়ুদারের মূল্য অনেক গুণ বেশি রাজা পূজার মধ্যে কোন পার্থক্য থাকবে না পার্থক্য কেবল একটি সেটা হলো তাকোয়া যার তাকোয়া বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি এটাই তো প্রমাণ করে সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনি যে যতটুকু তাকুয়াশীল হতে পারবো বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনকে এটাই আহ্বান জানাতে চাই যে তাকুয়াই মর্যাদা দিয়েছে বিলাল রাজা আল্লাহ আনুহকে যদি তাকুয়া মর্যাদা না দিতে পারত তাহলে বিলাল রাজা আল্লাহ এত মর্যাদায় উচ্চ আসীনে কখনো আসীন হতে সমাসীন হতে পারতেন না এটা প্রমাণিত কথা বেলাল রাজা লানহ সম্পর্কে আর কথা বর্ণতি হয়েছে জীবনে অত্যন্ত কষ্ট করেছেন আমরা দেখতে পাই তাকু আর দৃষ্টান্ত একমাত্র আল্লাহকে ভরসা করেছে এমনে মাজাতে সৈয়াদিস বর্ণিত হয়েছে এবনে মাসুদ বলছেন সাতজন ব্যক্তির উপরে প্রথম ইস্তাম প্রকাশ পেয়েছে এক নম্বর রসুদ সাল্লাম দুই নম্বর আবু বকর তিন নম্বর হলেন আম্মারের মা সুমাইয়া চার নম্বর হলেন সোহাইব পাঁচ নম্বর আর হলেন আর তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যিনি তিনি হলেন বেলাল রাজা লানহ অন্যদেরকেও লোহার বর্ম পরিয়ে দিয়ে একেবারে রোদের মধ্যে ফেলে রাখা হয়েছে বালির উপরে ফেলে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আর বেলাল রাজা লানহকে মক্কার আরবের ছোকরা তরুণরা গলায় রশি লাগিয়ে মক্কার আনাচে কানাচে তাকে ঘুরে নে হয়েছে বিলালকে প্রস্তাব দেওয়া হয়েছে তুমি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের দিন ছেড়ে দাও তার আদর্শ তুমি ছেড়ে দাও তিনি দীপ্ত কণ্ঠে সবাইকে বলে দিয়েছিলেন এই মর্মে কখনোই না আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি কিন্তু আমি ইসলাম ছাড়তে রাজি নয় তিনি বলেছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই ধনী করছিলেন শাস্তির মধ্যেও বেলালের মুখ থেকে বেরিয়ে আসছিল আহাদ আহাত শব্দ আল্লাহ বি কবুল করেছেন এভাবেই বেলালের মর্যাদা বেশি ধৈর্য ধারণ করলে আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহকে ভয় করলে আল্লাহ তার বদলা দিয়ে থাকেন এই জন্য তো হঠাৎ করে রাসুলুল্লাহ একদিন সকালে বেরিয়ে আসলেন এসে বললেন বেলাল बेपारा दखल जाननाता कत्तल तो खसखसा दाग बेलाली जखनी जाननाते प्रवेश तक ही देखी तुम्हें सामने दिए पायर शब्द को जाननाते हेटे चलस कारणटा कि बिलाले मर्यादा अल्लाहरबुल आलमीन एत दूरे पोचिए दिलेंत दूरे पोचिए दिलें जार कारण अल्लाह रबुल आलमीन ताके मर्जदा दिलें जानना आसल सामने दिए हाँटे बेलाल কেমন সে মর্যাদা তা কয়েকেই বলে বিলাল জানিয়ে দিলেন আল্লা রাসুল আমি তেমন কিছুই করিনি আমি শুধু মা যখন আমি আজান দেই তখন আমি দুই রাকাত ছালাদাই করি বুঝে যাচ্ছে রাসুল্লাহ সাল আলিক্লাম এই মর্যাদা বর্ণকারের মধ্যে একটা কল্যাণ রয়েছে বিলাল রাজাল্লাহ আজানের পরে দুই রাকাত সালাতাদাই করতেন যে আজানের মাধ্যমেই বেলাল রাজা লালহকে করা হয়েছিল ছোট চের কালো কাক বলে তাকে অপমান করা হয়েছিল সেই বেলাল রাজা লালহকেই আল্লাহ রব্বুল আলমিন এই বিশাল মর্যদা দান করলেন তা কো বদলা এটি আমরা যারা পথে চলবো একমাত্র আল্লাহকে ভয় করব। আর কাকে না মনে রাখতে হবে আল্লাহ বলছেন ওমাই তা ওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে একমাত্র আল্লাহকে ভয় করবে ফা হাসবুহু আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য যথেষ্ট আর কিছুই তার প্রয়োজন হবে না অসংখ্য সাহাবিরি জীবনে এ ধরনের ঘটনা ঘটেছে আম্মার রদে আল্লাহকে যখন শাস্তি দেওয়া হচ্ছে যা সৈসনদে বর্ণিত হয়েছে রসল্লা সাল আল্লাম পাশ দিয়ে একমাত্র জান্নাতেই রয়েছে আল্লাহ তোমাদের জন্য বাসস্থান তৈরি করেছেন জান্নাতে শাস্তি দেওয়া হচ্ছে একবারও আল্লাহকে ছেড়ে যায়নি বরং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভয়ে ভীত হয়ে শাস্তিকে বরণ করে নিচ্ছেন এই শাস্তি কঠোর শাস্তিকে বরণ করে নিয়ে তিনি চলছেন পরেও বুকে বিশাল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে সামনে শাস্তি দেওয়া হচ্ছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে দিলেন জান্নাতের এটাই হলো নিয়ম সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার দৃষ্টান্ত আরও দেখব এই তাকুয়াকে সামনে রেখে আমরা পথ চলব তাকওয়ার গুরুত্ব এবং দৃষ্টান্ত আপনাদের কাছে কিছু পেশ করেছি আল্লাহ আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তহফিক দান করেন আল্লাহ আপনি মুসলিম ভাই ও বন্যের মধ্যে তাকওয়া সৃষ্টি করুন আমিন সুবাহ আল্লাহা আশাহিলামালাইকুম ওরি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 আমাদের ইমেল করুন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 रेखे जावा रियाजर दर्शे देखा कल सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगे पीस टी